জরুরি আলোচনা চলছিল আলহামদুলিল্লাহ যে কথাগুলো বলা হলো এর মধ্যে থেকে আলাদা উপকারী কথাগুলোর পর रमजानल करीम एकेमानी सकल प्रस्तुति ग्रहण कर दरकार गुरुत्पूर्ण कर आगे जेम प्रस्तुति सठीक प्रस्तुति সেই গুরুত্বপূর্ণ কাজটি সুন্দরভাবে আঞ্জাম দেওয়া সম্ভব হয় ঠিক একইভাবে রমজানের জীবনে সবচেয়ে বড় এক সুযোগ সুযোগটা খুব সামান্য সময় সুযোগ একবারে অল্প সময়ের অফা আল্লাহর ভাষায় আল্লাহ বলেন সামান্য কিছু দিন এবাদতের সিজন গুলাকে আল্লাহ তালা এভাবেই বলেছে আয়া সামান্য কিছু সময় সামান্য কিছু निर्दिष्ट किस का दिन विभिन्न सृजन व्यक्त कर सूझ क्या प्रस्तुति दरकार सकते मानसिक भाव प्रस्तुति प्लान परिकल्पना साराटी किट আলোচনাকে মোটামুটি সময় কম কথা বলার অনেক বিষয় আলোচনা করব ইংশাল আল্লাহ দ্বিতীয়ত রামাদান করিমের পুরোটা দিন কিভাবে আমরা কাটাবো তার একটা চার্ট বা রুটিন সংক্ষেপে ইংশাল দেব আর শেষে এসে রামাদান করিম উপলক্ষে তিরিশটি আধুনিক মাস আলাপ বা যুগোপযোগী সাল্লামের জীবনে মোট কথা বলে এসেছিল কেউ বলতে পারবেন আল্লাহ রসুল সদুল্লাহ জীবনে কয়টা রমজান পাইছেন ইবাদত করার সুযোগ পাইছেন রমজান মাস পাইছেন রমজান রমজা কয়টা রমজান রোজা রাখতে পারছিলেন কেউ বলতে পারবেন কে বলতে পারবেন ভাই রমজানের রোজা ফরজ হয়েছে কত হিজড়িতে হিজড়িতে হিজড়িতে রমজান রোজা ফরজ হয়েছে কত ছর পাইলেন যেখানে যা শুনবেন খুব গুরুত্বের সাথে শুনবেন মনোজনের সাথে শুনবেন মনে না রাখলে এই বসে থাকে কোন ফায়দা নেই যাই হোক আজ্লা সাল্লামের জীবনে রমজার রমজা পাইছেন বা নয় আমরা এক জনের রমজান রোজা কতবার পাইছি বলুন তো এই যে মুরব্বী কতবার পাইছেন তখন থেকে এই পর্যন্ত কতটা গেছে রমজান আনুমানিক চল্লিশটা রমজান পাইছেন জীবনে আর সামনে না ঈশা সার বাই রমজান আমাদের ছেলে বেশি পাইছে না কম পাইছে কি বলেন কম পাইছে না কেন কেমন রমজান কেউ বৃদ্ধ কেউ যুবক কেউ মধ্যবয়সী ঠিক না জন্মসূত্রে মুসলমান এরকম সাহাবি কয়জন আছে হাতে গোনা আছে খুব কম তাই না ছোট ছোট যারা দেখছেন ঠিক না আর আমরা এক একজন জন্মসূত্রে মুসলমান হওয়ার কারণে কতগুলো রমজান পাইছে কি বলেন আমরা শ্রেষ্ঠ না সাহাবীরে শ্রেষ্ঠ কি বলেন কেন হবে ওনারঠিক উত্তর কে দিতে পারবে আল্লাহাদেরকে ক্ষমা করে দিচ্ছেন ঘোষণা আমি যে উত্তর চাইতেছি কম মর্যাদা পাইছে বেশি আমরা রমজান পাইছি একবার এক গাদা মর্যাদা কম লেসিকভাবে অনেকেই সঠিক উত্তর বলছেন কিন্তু উনি একেবারে সুন্দর করে বলে ওনারা অল্প সময়ে বেশি কাজ করছেন ভালো কাজ করছেন রমজানকে যেভাবে আদায় করা দরকার যেভাবে পালন করা সেভাবে করছেন করার মতো যদি করে একটা রমজান যথেষ্ট এক রমজানও লাগে না এক একদিনও লাগে না একটি মুহূর্তে একটি মিনিট যদি আল্লাহর কাছ থেকে না যাদের ফায়স আল নেওয়া যায় তো সারা জিন্দিক জন্য যথেষ্ট আল্লাহর কাছে একটা মুহূর্তে যদি আপনার এমনভাবে চাহিদা হয় এমনভাবে তবা হয় এমনভাবে দোয়া হয় যে ওই মুহূর্তে আল্লাহ তালা কোমন করে নিলেন আর আল্লাহুল কিভাবে তারা রমজান কাটিয়েছিলেন সেটাই হলো দেখার বিষয় কতগুলা পাইছেন এটা দেখার বিষয় না ভাই হাতি এক এক হাতির বয়স্ক হয় ধারণা আছে কত বছর আপনার কোন ধারণা রাখেন না অনেক বেশি মাছে মানুষের চেয়ে বেশি বয়স হয় এরকম প্রাণী দুনিয়া তো অনেক আছে না কি বলেন দাদের মর্যাদা বেশি না মানুষের মর্যাদা বেশি মর্যাদা বেশি একটা গরু বয়স হলো বছর পাঁচ বছর আর আপনার পিছি এক বছরের একটা বাচ্চা কার মর্যাদা বেশি কিন্তু রমজানকে যেভাবে কাটাইছেন ওইভাবে মর্যাদার সাথে কাটানো হলেও গুরুত্বপূর্ণ কতগুলো রমজান আবাদত করার সুযোগ পাইছেন ওইটা মুখ্য বিষয় নয় ঠিক আল্লাহ তালা আমাদের সকলকে এই সামনের যে আগত যে রমজান এই রমজান আমাদের আমার জীবনকে পরিবর্তন করে দেয় আমার জীবনের ম কে ঘুরিয়ে দেয় জাহান্নামি থেকে জান্নাতিদের কাতারে আমার নাম চলে আসে আল্লাহর অসন্তুষ্টি থেকে আল্লাহর সন্তুষ্টির জায়গায় যেন চলে আসতে পারি আমার জীবনে বিরাটে पक्ष भी सकल सीजन थे समय व्यवसाय সিজনের সময় ব্যবসায় অন্য সব কাজ একটু একটু কাস্টমার বেশি হয় না সৌদি আরবে নামাজ বন্ধ থাকে নামাজ খোলার পর পর এমন কাস্টমার ঢুকে না ওই টাইমে মুদি দোকানদার খানা খাবে কিন্তু তার খানা খাওয়ার টাইম খোলা রাখছে খাবে খানাটা একটু পরে খাই এখন তো আমার সিজন এখন তো কামানোর সুযোগ আমার সিজনের করা তখন পেশা ঠিক না এটা করে একজন বিবেকবান মানুষ একজন ইমানদার তার রমজান মাসল তার ইবাদতের সিজন তার মার্করাতের সিজন তার নাজাতের সিজন সে অন্য সব কাজ দুনিয়ার কাজ এ মাসে শর্টকাট করে হলেও তার সিজনের কাজটা সে আদায় করে নি সিজনের সময় যদি ব্যবসায়ী ভালো করে ব্যবসা না করে তো তার ব্যবসা লাডে উঠবে না কি বললেন আর সিজনের সময় যদি ভালো করে ব্যবসা করে তাহলে এক সিজনের কামায় বাকি আট ননার ব্যবসা কিনাবে সেটা কোন রকম পুঁজি উঠলেই তার ব্যবসা টিকে যাবে বরং লাভবান হবে ঠিকই ঠিক না একজন ইমানদারও একই রকম যদি সে এই সিজনটাকে রমজানটাকে কাজে লাগাতে পারে তাহলে পিছনের এগারো মাসের গুনা আল্লাহ তালা মাফ করবে আর পরবর্তী এগারো মাস চলার জন্য সে তাহা সে সঞ্চয় আর যদি এই সিজনেও সে হেলাই ফেলায় কাটিয়ে দেয় তাহলে তার এই ব্যবসায় সে ব্যর্থ হবে লস করবে এখন সকলকে রমজানকারী উপলক্ষে কোরআনকে অনেকগুলা বিশেষ আমলের নির্দেশ করেছে রমজানের বাইরের যে আমল আছে সেগুলো তো রমজানে আছে এর বাইরে আবার রমজান উপলক্ষে বিশেষ কিছু স্পেশাল কি আছে আমল আছে কি কি আমল সেগুলো নাম্বার এক চার দেখা এক নম্বর কাজ কি কারণ কালকে তো শুরু করবেন না ইনশাআল্লাহ উনতিরিশে শাহবা উনতিরিশে শাহবান মানে কি তারিখে কিবার হয় সামনে শুক্রবার বোধ হয় না বিশ্ববার উনত্রিশে সাবান চাঁদ দেখবেন যে যার অবস্থান থেকে চেষ্টা করবেন আকাশে পশ্চিম দিকে কোন দিকে চাঁদ দেখার চেষ্টা দেখা না এটা বিলুপ্ত হয়ে গেছে এখন মানুষ চাঁদ দেখে না সবাই ওই কি দেখে টিভি দেখে খবরের জন্য কি দেখে ঠিক আছে আপনি একা চাঁদ দেখার সিদ্ধান্ত নিবেন না টিভি দেখবেন ঠিক আছে জাতীয় কমিটি থেকে ও আমাদের পক্ষ থেকে কি ডিসিশবেন কিন্তু আপনার চাদ দেখা আপনারও কি কর্তব্য দেখবেন যদি চাঁদ দেখে আপনার চাঁদ দেখা হয়ে যায় বলে নির্ভর করবে এটা অনেক ব্যাপার তা আপনাকে চাঁদ দেখতে পাবেন দেখা শুন না ঠিক আছে ভাই এক নম্বর কাজ কি চাঁদ দেখা দুই নম্বর কাজ হলো রোজা রাখা দুই নম্বর কাজ কি রোজা রাখা আল্লাহ তালা বলেছেন পানাহার স্ত্রী ব্যবহার থেকে বেঁচে থাকে থাকে। এই রোজা রাখার উপকারিতা কি অনেক উপকারিতা হাতে দেখে আপনার এক বলেন কে বলতে এটা হলো আপনি যেটা বলছেন স্বাস্থ্যগত প্রকার মাসা আল্লাহ সুন্দর আমি চাচ্ছি রোজা রাখার ফুজিলত কি লাভ কি লাভ হবে রোজা আমার জন্য আগে বান্দা এই জন্য আমি নিজে দেব নামাজে ঘাবলা থাকতে পারে অন্য দান সবকাতে থাকতে পারে রোজার মধ্যে ঘরের সম্ভাবনা কম কেন কারণ রোজাদার যখন রোজা রাখে তখন সে খাইতে না খাইতেছে না পান করতেছে নাকি করলে রোজাদারে কিন্তু ছেলে সেও রোজা রাখলে ফাঁকি দেয় এই খুদারি এলাকার সবচেয়ে বড় বাটফা সবচেয়ে বড় টাউট কথা কথা মিথ্যে কথা বলে এই লোকটাও যদি রোজা রাখে রোজা রায়খা অন্তত হোক রোজা অন্য বাটফারি করতে পারে ভিন্ন কথা আমি যেটা বলতে চাইতেছি রোজা রাখছে সাধারণ করে না কিন্তু আছে দুনিয়াতে ঘুমা বেকুের কম এক দুজন ব্যতিক্রম থাকতে পারে ভিন্ন কথা সাধারণত এরকম দেখা যায় এই রোজাটা স্পেশালি পান কার জন্য রাখে শুধু আল্লাহ রাখে আল্লাহ দেখতেছেন এই কথাটা তার ভিতরে এই চেতনাটা তো তার মাথায় সবসময় কাজ করে এজন আলা আল্লাহ বলেন এই রোজার বিনিময় আমি নিজে দিব কি আল্লাহ সোহান আল্লাহ রোজা সম্পর্কে রোজা হলো ডালের মতো ডাল বুঝেন এই যুগে ডাল বোঝাতে করবিন এখন গুলিঘা টুস টুস যুগ তো নিজেকে বাঁচানোর জন্য মানুষ কি করতো লোহার বা ইয়ার এরকম ঢাল দিয়া নিজের আত্মরক্ষা করতো তো রসুল্লাহ রোজা হলো ঢালের মতো কেন ঢালের মতো কেন কারণ ঢাল দিয়া মানুষ যেরকম ক্ষতি থেকে নিজের উপর আক্রমণ থেকে নিজেকে বাঁচায় একজন রোজাদার এই ঢাল দিয়া জাহান নামের আগুন থেকে নিজেকে বাঁচায় অন্যায় এবং গুনাহের কাজ থেকে নিজেকে বাঁচায় তাহলে এটা ঢালের মতো হলো না অন্য হাদিসে আসছে কোন হাদিসে আসে মালা মিয়া রোজা ঢালের মতো কিন্তু ঢাল কাজ করবে যত্ন পর্যন্ত ঢালটা ভালো থাকবে ভাঙা না থাকবে ভাঙা ঢাল হলে ওটাতে কাজ করবে ঠিক রোজা রাখলো কেউ রেখে রোজা কাজ করলো রোজা মিথ্যা কথা বলল রোজা রেখে কু কাম করলো তাহলে এই ভাঙা রোজা আছে ঠিক আছে ঢাল আছে ঠিক আছে কিন্তু ভাঙা ডাল এই ঢালে তাকে যখন আগুন থেকে রক্ষা করতে রোজার আরো ফসলতা অনেক বলেন কি লাভ রোজা রাখলে কি আমার একটা বদমাস আমি আলোচনা একা করতে পারি না আমি আপনারা বলছেন এরকম ফুজলত কি কি আছে রোজা রাখলে বা করোনার আলোকে বলুন এটা তো ইফতার করানো সব রোজা রাখলে কি লাভ সেটা মার্শাল রোজার একটা অন্যতম মোত্তা কি হতে পারো তোমরা পরেষ্কার হতে পারো রোজা রাখলে কেন ভালো মানুষ হতে পারো রোজা রাখলে ভালো মানুষ হওয়া যায় নেওয়া যায় তাকে অবলম্বন করা যায় মোত্তা কি হওয়া যায় গুণা ছাড়ার অভ্যাস গড়ে উঠে একটা রোজার উপকারিতা হলো এই বিএ দিয়ে শুধুমাত্র রোজা তারা ডুবেন কারা ডুববে বললে রোজা না রেখা জানাতে যাবে নাকি কেউ যাবে কেমন যাবে ওই যে বললাম রোজা ফরজ হয়েছে দ্বিতীয় হিঁজড়িতে তৃতীয় হিজড়ি রমজান আসার আগে কি হয়েছে মারা গেছেন রোজা রাখার কি পাই নাই একটা রোজার পরের মাসে পরবর্তী রোজার আগেই সে মারা গেছে সে রোজার সুযোগ পাইছে তাহলে তার যদি মেকামল থাকে সে জানাতে যাবে না রোজা তো রাখার সুযোগই পায় না তার তো দোষ নেই তো এরকম যারা রোজা না রাইখিয়া জাননাতে যাবে তারা সাধারণ গেট দিয়ে যাবে রোজার উপকারিতা গেল আর অনেক উপকারী আছে আপনারা বলতে পারতেছেন টপাটপ করে বলা উচিত কারণ উপকারিতা সকালকে জি মাসা আল্লাহ রোজার মাত্র বেঁধে ফেলা হয় রোজা রাখে তার পিছের সব গুমা আল্লাহ মাফ করে দেন কম ফায়দা এর অনেক উপকারিতা আছে অতএব রোমান মাসের দ্বিতীয় লাভ আমাদের কি করা রোজা রাখা সবার এখন তো ইনশাল্লা অনেকে কঠিন কাজের জন্য কষ্টের কাজের জন্য রোজা রাখেন তারা বির কিন্তু রোজার ক্ষেত্রে কিছু কথা বলে রাখি কারণ অনেক কথা আজকে বলার টাইম থাকবে না রোজা রাখবেন ঠিক আছে কিন্তু রোজার দুইটা দিক আছে একটা দেহ আর একটা প্রাণ মানুষের একটা দেহ আছে আর একটা কি আছে প্রাণ আছে তাই না রুজ আছে রোজারও একটা দেহ আছে একটা কি আছে প্রাণ আছে রোজার দেহ নষ্ট হয়ে যায় কি করলে খায় পান করে করে নষ্ট আর দেহ আছে সবই আছে কিন্তু প্রাণ নাই উপর দিন দেখতে মনে হয় যে কি আছে মানুষটা বাইসে রয়েছে আসল উপরে রয়েছে তার প্রাণ নাই আসল জিনিসটা নাই এটা কখন হয় যদি কেউ রোজারায়গা মিথ্যা কথা বলে রোজারায় যদি কেউ গুনহের কাজ করে রোজা রেখা যদি কেউ কারোর সাথে ঝগড়া বিবাদ লিখতে হয় রোজা রেখা যে কাজগুলো করা নিশ্চিত সেগুলোর তাহলে সে রোজা রাখা আর মরা মানুষের তিন নম্বর আমল রমজান মাসের বিশেষ আমল এই মাস উপলক্ষে তারাবিন আলহামদুলিল্লাহ আমরা নিশ্চয়ই অনেকে রাখি তোলাম বলছেন আল্লাহ হাবিব সল্লি বলেন যে ব্যক্তি রমজান মাসে বেলা তার বিরাট গন্ড গল্প আছে আমাদের মধ্যে আট রাকাত না বিশ্বকাত এরমূল কথা সৌল্লা সৈবেন রমজান রমজানের বাইরে রাতের নামাজ রাম বর্ণনা তবে। কার্লা পাওয়া যায় বিশ্বাস করছেন আছে এই সমস্ত আলোচনা এই সংখ্যা নয়। নফল আমলের মধ্যে কি নয় সংখ্যা বিবেচনায় সাল্লামের সুন্নত আটকাগাচ্ছে আমরা আট্টাঘাত করি কিন্তু যদি কবে বিশ্বাঘাত কোন গুণা হবে কোন গুণা মানটা ভালো হওয়া দরকার আমাদের সাধারণত যে জিনিসটা হয় বিশ্বাসঘাত করতে গিয়ে সেটা কি মান থাকে না বিশ্বাসঘাত করতে গিয়ে নামাজ পড়ার পরে ফেরস নামাজের মুখে আবার পুরান্তে নামাজ ফেলে দেয় তুল নামাজ নিয়ে দরকার নেই কারণ এমন বাজে ভাবে পড়া হয়েছে অতএব বিশ্বাকাত করতে গিয়ে তাড়াহোড়া করার চাইতে আট ভালোভাবে দিনে সুস্তে পড়াটাই কি যে কোনো সময় স্বর একদিয়া পড়ে এক একাও কি করতে পারেন কারণ জামাত মিছিল আর পড়লামই না এরকম থাকা উচিত না চেষ্টা করা দরকার অন্তত যদি কোনো কারণে কোনদিন বাদ যায় তাই রোজা হবে সেদিন রোজা হবে একদিন আরাবি পড়তে পারেন তারাবির সাথে রোজার কোন সম্পর্ক নেই তারা আলাদা কথা রোজা আলাদা কথা তবে হ্যাঁ তারাবি পড়লে রমজান মাসের রোজার পূর্ণতা পায় বা রমজান মাসটা পূর্ণতা পায় সেটা ভিন্ন কথা চার নম্বর তারাবের মধ্যে আর একটা অনেক আলোচনা বিষয় আছে সবগুলো একটা নিয়ে একদিন আলোচনা করা যায় এরকম আলোচনা চার রেগাতের পর পর একটা দোয়া আছে কি জানি সোহানি আমি আরো অনেক বড় আছে দোয়াটা যাই হোক এরকম দোয়া এগুলো মন বড় চার রেগাতের পরে তারা বিদ্যার তার হাতন থেকে তার মানে হলো আরাম করে করে পড়া ধীরে ধীরে পড়া তারাবিন নামাজ হলো কি করা আরামাজে হলো তুফান মেলে আমাদের কত কষ্ট করে খতম করে রমজান তারা পড়তেছে কষ্ট করতেছে চার রাগাতার পরে রেস্ট এই রেস্টার সময় আমরা কি করি আমি বলি ভাই মুসুল্লিকে আল্লাহ তালা চার রেগাতের পরে সময়টা দেওয়া হয়েছে কিসের জন্য আরাম করা আপনি তো আরো বরং বেরাম করে ফেললেন কারণ আপনার তো নামাজে কিছু পড়া লাগে না আর কিছু পড়া লাগতেছে তেমন বিশেষ করে তারাবিতে খতন করা আপনি চুপচাপ আছেন চুপচাপ লাগলে তার আগে আপনি তো চার রেগাতের পরে বরং আরো রেস্ট না আর আরো বেরাম করে দিচ্ছেন শোভা আসিল মুখে ঠেলার ওই টাইমটা বরং আপনার আরো বেশি পরিশ্রম না তাহলে রেস্ট হলো জন্য আপনি করলেন আরো কি পরিশ্রম তাহলে তো এটা উদ্দেশ্য ব্যাহত হয়ে গেল অথব এটা একটা ফাতুল আমরা এটা করবো না আমাদের সবাই করে সব মসজিদ গুলো প্রচলিত আছে এখন এগুলো আমাদের দেশে মানুষ বুঝবে না অনেক আগাছা ইসলামে ছড়াই গেছে আস্তে আস্তে আস্তে তুলতে হবে নিজের আগে বুঝতে হবে জিনিসটা এটা অনেক বিষয় আছে যেগুলো আমাদের ধীরে ধীরে ধীরে ধীরে জানা দরকার আমাদের দেশের রমজানের প্রথম দর দিনে মসজিদ ফুল হয়ে যায় তারাবিতে এসব নামাজে ফরজ নামাজে কিন্তু কি কোন খবর না তারা ভিতরে সব বুঝে মার্শাল এটা পাগলামিনা দ্রুত বুঝে নেই তারা ভিতর খুব ভালো কাজ কিন্তু এর চেয়ে যে ভালো কাজ কি পাশ নামাজ আপনি পাচক তারা বিশাল বাহিরে আর বিছানা লাগে না মুসলি ভিতরে চলে আসে আর তৃতীয় দশ দিনে গেলে ওই যা ছিল আসল মুসল্লি অরিজিনাল বাসকদের শেষ দশ দিনে ঈদের আগের ঠিক না অথচ রমজান যত গভীরে যায় রমজানের মর্যাদা তত দর্শক সবচেয়ে গুরুত্বপূর্ণ আল্লাহ আমাদের হেফাজত করুন অতএব তারক্রান্ত অনেক ভুল বুঝাবুঝি ভুল ধারণা আমাদের ভিতরে আছে এগুলোর অবসান হওয়া দরকার তিন নম্বর যে আমলটা আমাদের করা দরকার সেটা দ্রুত ইফতার করা দরকার খুব ভালো করে জানবে রমদান মাস কি করা যত দ্রুত ইফতার করতে পারলেন ততই ভালো স্পষ্ট ভাবেন বলছেন আমার যত পর্যন্ত দ্রুত ইফতার করবে তখন মতো তারা কল্যাণের ভিতরে থাকবে করলে তারা কল্যাণের ভিতরে থাকবে না তারা ক্ষতিগ্রস্ত হয়ে যাবে তাহলে আপনি লাভ করতে হলে ভালো হতে চাইলে আল্লাহর পক্ষ থেকে সব পেতে চাইলে আপনাকে কি করতে হবে দ্রুত ইফতার এখন কত দ্রুত করবেন আসল পর্ব সেরে ফেলবেন তাহলে দ্রুত করতে ভালো হয়েছে তো যত সঙ্গে সঙ্গে দেরি করা যাবে ঠিক আছে ওল মাইক্রামের ব্যাপার বিজ্ঞ ওল মাইক্রাম আপার বলতে ভয় লাগে তারপরে আজকে বলতেই হয় যে সূর্য ডুবছে এটা মোটামুটি জানা গেলে আর করার কোন সুযোগ নাই এটা করা উচিত কারণ স্পষ্ট বলা হয়েছে যত তাড়াতাড়ি করবে তত ভালো আপনি সতর্কতার নাম দিয়ে পাঁচ মিনিট সতর্কতার জন্য মানুষ আজান দিচ্ছে কেন করে না আদামটা সে সকল পেট সোলায় পড়ছে নাকি সারাদিন দেখায় রয়েছে মনে যাবে নাকি আর সময় না সবার পর আল্লাহ জানাই খেতে হবে। নেই না সেহরি সেহেরিনা সাহার কি মানে জাদু অসুবিধা নেই বললে সমস্যা নেই গুনা হয় না কিন্তু সঠিক শব্দটা হলো কি সাহারি বা সাহুর আমরা বলি কি সেহেরি সেহারি মানে জাদুগ্রস্ত লোক যারা জাদু করা হয়েছে এটা ভিন্ন জিনিস অর্থাৎ আমাদের বাংলাদেশের প্রচলিত এই সাহারিটা যত দেরিতে খাওয়া যায় তত কি ভালো আজানের পরে পর্যন্ত শুরু হওয়ার আগ পর্যন্ত ফজরের রক্ত যখন শুরু হয় এখন ক্যালান্ডার সিস্টেম হয়ে গেছে ফজরের অক্ত শুরু হওয়ার আগ পর্যন্ত কি করতে হবে সাহারি খেয়ে নিতে হবে যত দেরিতে খাওয়া যায় ততবার আপনার খাওয়া শেষ তার একটু পরে সাথে সাথে দিবে যদি কোন কারণে শাড়ি ছুটে যায় তাহলে কি রোজা হবে রোজা হবে কিভাবে হবে ইফতার খাওয়া শুনুন যদি কেউ ইফতার করতে না পারলো ইফতার টাইম হয়ে গেছে মাঝে গেছে আরো আধা ঘন্টা গেছে ইফতার করতে পারলাম কিছুই নাই হবে মনে মানুষের রোজা ভাঙা নিহত করে নিবে কথা করেছেন সাহায্য তোমরা সারি খাও কারণ সারের ভিতরে কি আছে বরকত আছে অতএব এটা এটা খাওয়া উচিত খায় না কেন পেটে জায়গা জায়গা খান আল্লাপর কত রেখেছেন অথবা উচিত এবং সেটা দেরিতে এবং আসছে যার খোলা এই রোজাদার ইফতার লাগ পর্যন্ত আল্লাহর কাছে দোয়া করলে সে দোয়া আল্লাহ কি করেন তাহলে আমরা বিশেষ করি সারাদিন আগে দোয়ার জন্য বিক করবো আমল হলো রোজা রায় অনর্থ মিথ্যা কথা এইগুলা বাদ দিতে হবে কারণ যে ব্যক্তি রোজা রেখে মিথ্যা কথা বলা মিথ্যা কাজ করা ধোকা দেওয়া প্রতারণা করা দুই নম্বরই করা এই যে এটা খুদারি এলাকা আপনারা অন্য কষ্ট না যারা গাড়ির কাজ টাজ করেন বা যে কাজ করেন ক্ষুদারি লোক দেখে এই জন্য বলতেছি যারা অন্য জায়গার লোক এখানে আসেন তাদেরকে বলতেছি যে অন্য মাসে তো করা যাবেই না এই মাসে মিচা কথা বলা যাবে যে যে লাইন করেন আমি আমার লাইনে আপনি আপনার লাইনে কে কল্যাণে করে সবাই যা যাটা শেষে জানে তো গাড়ি বলছি আমারটা তো আপনি না আমি কল্যাণে দুই নম্বরই করতে পারি যারা পুরুষ তারা পারবেন যাদের সৎ সাহস আছে হিম্মত আছে যারা ইমানই শক্তি যাদের ভিতর আছে যে এই মাসে উনি বলেছেন যে মিথ্যা কথা এবং আছে এবং মিথ্যা কাজ যে ব্যক্তি না ছাড়লো সে ব্যক্তি রোজা থাকার উপাসের কোন লাভ হবে কি লাভ জানে ভাই নিয়ে ইনশাল বরকত হবে যা হবে তাতে কি হবে কামাইলেন হাজার টাকা খরচ হলো দেড় হাজার বরকত হলো কামাইল খরচ হলো বরকত হলো না দুই নম্বর পথে ইনকাম করবেন খরচের কি ট্রেনিং নেন অন্তত তাইলে আমরা মিথ্যা কথা মিথ্যা কাজ দোকা প্রতারণা এগুলো রমজানের রোজা রেখা করবেন আর যে এগুলো স্পেশালি হানিসি নির্দেশ করা হয়েছে আপনার রোজার থেকে আপনি রমজান থেকে যদি উপকৃত হতে চান তাহলে আপনাকে একসাথে থাকতে গেলে দুনিয়াতে মানুষ হিসাবে চলতে গেলে দুটা পাতিল একসাথে থাকলে বাড়ি হয় কোন কারণে ঝগড়া বিবাদের উপলক্ষ তৈরি হতে পারে কিন্তু আপনি একজন ইমানদার হিসাবে আপনার কি করণীয় সেটা হলো রুসুলাইকাম সাদালাম বলেছেন যে ব্যক্তি রোজা রাখবে তাকে যদি কেউ বলে ঝগড়া করতে আসে তার সাথে কি বলতে হবে ভাই আমি রোজা রাখছি এক কথা শেষ তার মানে তোমার এই কথার বহু জবাব আছে তুমি যে আমার গালি গালাজ করতেছো ঝগড়া আমিও পারি কিন্তু মুশকিল হলো আমি এখানে কিন্তু বড় একটা আসে কিন্তু হ্যাঁ আবার একটা বিনয় কি বিনয় যে ভাই রোজাদারের তো সাজে না তুমি যেরকম নিচে নামছ আমি পারি না আমি পারবো না কি আছে বেটে মিয়া তুমি আমার অমুকের বাচ্চা তোমাকে গালা দিতেছ আমিও পারি মুশকিল হলো আমি কি রোজাদার রোজাদারের চরিত্রে এত নিচে নামে না তাহলে এই শব্দ কিন্তু কঠিন এক শব্দ আমিও তারা কোনো জবাব দেওয়া যাবে শুধু একটাই বলতে বলো ভাই রোজুর বলছেন কেউ ঝগড়া করলে যেন সে বলে আমি কি রোজাদার বস একটাই কথা আমার আমি রোজাদার আমি আর কিছু বলতে পারতেছি তোমার সাথে কখন বলবেন নয় নম্বর না কি না ভাই বলছিলেন সদালাম বলেছেন রোজাদার কি যে ব্যক্তি কোন রোজাদার ইফতার করাবে সে ব্যক্তি রোজাদারের সময় পরিমাণকে রোজা রাখা ইফতার করে আপনার ইফতার করলে তার রোজা নষ্ট হয়ে যাবে নাকি কারো কেউ যদি আপনার ইফতার করার বলবেন নাকি ইফতার পাবো না আমার সব সে নিয়ে যাবে বলবেন নাকি আপনি যা আসে আপনারা আপনার যা যা তাই থাকবে যে ইফতার করাবে তাকে অতিরিক্ত হিসাবে সব থাকে ডাবল হিসাবে ইফতার করা তো ইনশাল্লাহ আমাদের দেশে অনেক গরিব মানুষ আছে বা গরিব থাকুক বা না আমাদের আশপাশে অনেক লোক আছে যাদেরকে আমরা কি করতে পারি ইফতার করা জালেমের বেটা জালেম জোর বাড়িতে ইফতার না পাইলে মায়ের ঘোটা দিন এই ওখানে ইফতার ফাটা এইসব ইফতার সবই ইফতার না এগুলো সব হলো মানুষের কথা থেকে বাঁচার জন্য দেওয়া এই কালচারটা আমাদের ভিতরে থাকা দরকার ইফতার কিনে পাঠিয়ে দিলাম সেটাও হতে পারে টাকা দিতে পারে তুমি ইফতার করি ওই টাকাটা দিয়া সেটাও হতে পারে এনে ইফতার করে দেবে সেটা হতে পারে যে কোনো ভাবে হইতে পারে তবে মনে রাখবেন উদ্দেশ্য থাকবে কাকে খুশি করা যদি পঞ্চাশ জন একশ জন গরিব রাখা খাওয়ালেন আর একেবারে নাম দিলেন কি খাওয়ায় কি বলবো বলবো কাজে লাগাইতেন সেটা ভালো হয়েছে এটা শার্ট কিনতে দিয়ে তো ভালো হয়েছে মানুষকে খাওয়ালেন দুনিয়া মানুষ খাইলো টাকা আপনার কোনো কাজে লাগাবো না আর আখড়াতে পাবেনি না অত খুশি করার জন্য করবেন ইফতার তো ফোন করে বললেন হ্যাঁ শুনশুনি বাবুল মিয়া বলে আমি একশো মানুষকে ইফতার করানো চেষ্টা করবেন ইনশাল্লাহ সবাই সাধ্যমতা করবেন তো ইনশাল্লাহ সৌদি আরবে দেখেন কত সুন্দর নজির খেমাগুলো আসে এই খেমাগুলাতে সমস্ত সৌদি রা চেষ্টা করে কি করতে অংশগ্রহণ করতে ইফতার করেছি সপ টা নেওয়ার জন্য আমাদের দেশে মাসাল দেখা যায় বিশেষ করে নির্বাচন সামনে থাকলে ওই বছর কোরবানি একটা বেশি হয় নোটের জন্য আর ভোটের জন্য দুটো আরেকটা আমার দেশে যা মানুষকে দেয় তা হয় নোটের জন্য নয় কি ভোটের জন্য আর এখানে এটি ইফতারি দিচ্ছে কে দিচ্ছে কেনা দিচ্ছে কোন ক্ষেমাদের নাম আছে মানুষ ইফতার করে একসঙ্গে একটা বাক্য আছে তিন চার হাজার মানুষ ইফতার করে একজন মানুষ একাদ তিন হাজার মানুষই ইফতার যদি রমদার মাসে করা একজন মানুষের পার হেড দশিয়াল খরচ আছে তাহলে তিন হাজার মানুষের হিসাব করছে এই এত মিলিয়ন খরচ করে একজন মানুষ কিন্তু খেমার চারপাশে সাদা কাগজ কত লাগানো কোথাও একটু নাম লেখা নেই যে এর জন্য একটু দোয়া করিনি কথা লেখা আছে জীবনের কথা বলবে না ভাই আপনাদের সবার কোন অসুবিধা হয় না এছ আমাদের দেশে যারা আমি কি করছে দিচ্ছে এরকম কোন কিছু হবে না এরা কার কাছ থেকে আজর চায় আল্লাহর কাছ থেকে তাহলে থেকে আমাদের শিখার কিছু জিনিস আছে কি আছে আল্লাহ আল্লাহ আমাদের তোফিক দান করুক এভাবে প্রজাদা গত্তার কারণ দশ নম্বর আমল রমজান মাসাল্লাম সদুল্লাহামকে তাহলে রমজান মাসে কোরআনার সাথে সংশ্লিষ্ট অর্জন করতে হবে আমাদেরকে কোরআন এর সঙ্গে কয়েক ভাবে সংশ্লিষ্ট করতে পারেনা তারা নাম্বারে কোরআন শিখবেন যারা কোরআন পড়তে পারেনা তারা রঞ্জন বলকে কি করবেন কোরআন শিক্ষার একটা আসর করবেন এক ঘন্টা দেড় ঘন্টা দুই ঘন্টা আল্লাহ কি করছেন কোরআন করেছেন তাহলে এই মাসে কোরআন সাথে আমাদেরকে বেশি সম্পর্ক করতে হবে না ইনশা আল্লাহ তাহলে কোরআনের সাথে কিভাবে সম্পর্ক করবেন কারণ এই মাসেই রাতের বেলা বেশ করে জিবাই এই মাসে আমরা রমজান মাসে কোরআনের সাথে সংশ্লিষ্ট অর্জন করবো একটা অর্থ সহকারে আল্লাহ কোরআনে কি বলছেন এটা বোঝার চেষ্টা করবেন বাংলা কোরআন আছে না নাই যদি থাকে ভালো যদি না থাকে বাইরে বিক্রি করে আমাদের আব্দুল ভাই অনেক ইসলামিক বই আছে আপনারা মাসাল্লাহ এখানে যদি এখন ওই জি আমাদের কাছে দুই রিয়াল তিন রিয়াল পাঁচ রিয়াল দশ রিয়াল দিয়ে আমরা একটা বই কিনতে পারাম যেটা জীবনকে চেঞ্জ করে দিবে পড়লে আপনারই ঠিক হয়ে যাবে কিন্তু আমরা বই পড়ার অভ্যাস নাই প্রত্যেক মুসলমানের বাসায় বিশেষ সৌদি আরবে সময় আছে ভাই স্বজন এখন সময়টা আপনার এই টাইমটা এলএম শিকার সবচেয়ে গুরুত্বপূর্ণ সুযোগ পাইছেন এই বইগুলা কিনবেন কোরআন নাজিল অত কোরআন সাথে সংশ্লিষ্ট করবেন ঠিক আছে তো এখানে কোরআন আছে আল্লাহ বলছেন আয়াতি এই জন্য যাতে করে তার আয়াত কি করা হয় চিন্তা ভাবনা করা হয় সংক্ষেপ করতে হবে আমার তিন পর্বের এক পর্বের অব্দে গেছে খালাস শেষ করে এগারো নম্বরতা প্লান করবেন আপনার এলাকাতে আত্মীয়স্বজন কারা কারা কত দান করবেন এখন থেকে তবে সব কিছু নিয়ন্ত্রণ রাখবেন খুশি করা মানুষের কোনো আশা করবেন না নম্বর করা এর ব্যাপারে বলেন এত পরিমাণ মেসোয়া যে আমি গুনে শেষ করতে পারবো না তার মানে মধ্যে রোজা অবস্থা করা একটা বিশেষ আমল মেসা করলে রোজা বাহে কোন অবস্থা নেই কোন অসুবিধা নেই আচ্ছা তেরো নম্বর করা বলেছেন আমরা তন রমজান মাসে একটা জীবনে অন্য কোন সময় এত পরিশ্রম করতেন না তার জীবনে অন্য কোন সময় এত পরিশ্রম করতেন না এত আবাদত করতেন না এত করতেন না এত রাত জাগতেন না যতটা রমজান শেষ দশ দিন করতেন একটু মিলিয়ে দেখেন তো আমাদের জীবনের সাথে আমরা শেষ দশ দিনে করি ওই যে শেখ বলছিলেন ঈদ নেওয়া পরিকল্পনা করতে করতে দেশে হ্যাঁ সেমাই কিনা হয়েছে কি এই হিসাব নিকাশ কার জামা পছন্দ হয়েছে কার হয় নাই কার ঈদের কোন টাকা দিবা ঈদের আগে পাঁচ সাত দিন ওই কাহিনী করতে করতে যায় আমাদের প্রবাসীকে ঠিক না আর কিছু যায় হলো ঈদের কোন নাটক কোন দেখাবে কোন কোনটা প্ল্যান আছে আছে আসবে এগুলো সব দেখা শের দরদিন আল্লাহুল্লাহাম সবচেয়ে মাদ করতেন তিনি কমর ভেদে দিতেন শেখাদের জন্য আল্লাহ রহমত লুট করার সুযোগ আসছে এই সিজনে আল্লাহ নাজাদ করতেছে অনেক মানুষকে জাহান নামে নাম লেখা হয়ে মুক্ত করে জান্নাতি ঘোষণা করেন সুযোগ দোয়ার ভিতরে আল্লাহর কাছে কারা হাত তুলে বসে থাকা যে না জানি তাদের ভিতরে আল্লাহ আমার ঢুকাই দেয় আমি ফিল্ম দেখলাম নাটক দেখলাম টকশো দেখলাম গুনাফের কাজ করলাম রাজনৈতিক লিপ্ত হয়ে থাকলাম আর আশা করব যে আল্লাহ মাফ করে দিবি এটা অবান্তর অযুক্তি অসম অতএব এবার ওদের জন্য তৈরি হরমসা আল্লাহ রমজান মাস আসে পনেরো নম্বর যে আমলটা সেটা হলো এতে কাপ করা এটা আর একটা আমল ভাই কি বলবো কোথায় বলবো কাকে বলবো কে মানবে যাই না আসে রসুল কি করতেন এতে কাপ মানে কি দশটা দিনের জন্য দুনিয়ার সব কাজকাম ছেড়ে দিয়ে আল্লাহর ঘরে চলে আসা কৃষির জন্য শুধু একান্ত দরকার ছাড়া খাওয়ার জন্য গেল বাথরুমের জন্য গেল অন্য কোন জরুরি কাজে যাবেনা শুধুমাত্র এ মসজিদে দশটা দিন থেকে কি করবে আল্লাহ করবে চার আমার যদি টাকা থাকে এক লাখ টাকা করে দিই না থাকলে কিন্তু না চারজন মানুষ হলো এই মসজিষে আহমদুলিল্লাহ আমিও আছি আর অন্য শেখ আছেন আর অনেকে আছেন আত্ম করেন খুব কম সংখ্যক আছে আমরা বেশিরভাগ মানুষই সারা জীবনে রমজানের মসজিদে বসে ঠিক না একটু চিন্তা করে দেখেন যে আমলটি বোহার মুসল হাদিস বলছে রসুল সারা জীবনে একবারও ছাড়েন নাই ওইটা আমি জীবনে একবারও করিনি উনি জীবনে একবারও কোন বছর ছাড়তেন না আর আমি কোন বছরই উনি সাত আট বছরের সুযোগ পাই প্রত্যেক বছর আর আমি তিরিশ বছর পঁয়ত্রিশ বছর রোজা রাখার সুযোগ পাইছি কিন্তু একটা কথা চিন্তা করেন। যে উনি জীবনে যেটা ছাড়েন নাই সেটা আমি কখনো একবারও একবার হইলেও করা তন্ত দরকার নাকি আপনি ওনার কি আদর্শ অর্শন করলেন কিসের উন্মত হলেন কিসে আপনার নবী কিসে তার আপনি কথা মানলেন যে উনি সারা জীবন করছে আপনারও সারা জীবন করা উচিত সারা জীবনে আপনার জীবনে একদিকে আলহামদুলিল্লাহ আমি দেখে থাকতে চেষ্টা করছি আমাদের ঈদের রমজানীদের আগের দিনগুলোতে কিসের ব্যস্ততা একজন সবচেয়ে বড় ব্যস্ততা আমি রমজানে কি পাইলাম না আমার মাফারে ধরো কি হল না আমার না হলো না আমার সবচেয়ে বড় ব্যস্ততা সব আগে কাজ হয়ে যাবে রমজান আমি মৃত হয়ে গেছে ইনশাল্লাহ যাকে যখন আল্লাহ সুযোগ দেয় জীবনে রমজানের শেষ দর্জেন মসজিদে বসে থেকে এতেকাল করবেন তো ইনশাল্লাহ কারোর টাকা দিয়ে লোকের আল্লাহ করতে বুড়া কিচ্ছু বুঝলেন বাইরে গেছে না হেরে বসাতে আর জোলা সব বাইরে বাইরে গুলি এগুলো সব তামাতে আমাদের দশ দিনের বেজোর রাতগুলাতে তোমরা কি করো কদর কদর যদি কেউ পায় হাজার মাসের চাইতে বেশি ইবাদত করার চেইতে বেশি সব আল্লাহাল দিবেন তাকে এবং ফিক্স না আচ্ছা সতেরো নম্বর জাকাতুল ফিতির বের করা প্রত্যেকটা ইমানদার ব্যক্তি রমজানের ঈদের চাঁদ উঠার পর থেকে ঈদের নামাজার আগে আগে প্রত্যেক ব্যক্তি তার থেকে এবং তার পরিবারের যত সদস্য আছে সবাই পক্ষ থেকে জাকাতুল ফিতির আদায় করবে জাকাতুল ফিতির কি চাউল প্রত্যেক ব্যক্তির পক্ষ থেকে দিবেন কথা কথা আপনার পরিবারের সদস্য যদি সবার মিলে পাঁচজন হন তাহলে পাঁচজন পক্ষ থেকে তিন পাঁচা পনেরো কেজি চাউল কারা দিবেন গরিবকে দিবে আমার দেশে টাকা দেওয়ার কথা বলে টাকা দিলে আদায় হবে কি হবে না খাদ্য একটা দিন সমস্ত অন্তত সব মিসকিনের বাসায় খাদ্য চলে যাবে আর দ্বিতীয়ত হলে আপনার রোজাতে যে উল্টা পাল্টা হয়ে যায় টুক টাক প্রে দিলে কি হয়ে যায় সতেরো নম্বর আঠারো নম্বর মুক্তির জন্য আল্লাহ কাঁপতে হবে আগে এই টাইম গুলাতে সম্ভব হলে মুর্শিদাস এক একা আল্লা কা একটা মানুষের জন্য সাদিক বন্ধু বান্ধব টেলিভিশনে তালাক দিয়ে দেন আল্লাহর আসতে যদি কিছু পাইতে চান তাহলে কিন্তু কপাল বলা কিছু না ভাই রমজান জীবনে অন্য কোনো সময় পাবেন এই আশা করা বোকামি কিছু নাই আল্লাহ আকিল যার ভালো কাজ করার অভ্যাস আছে যে ভালো কাজ করতে চাও সেই মাসের ভালো কাজের পথে অগ্রসর হওয়া আরো সামনে পড়ো আর যে ভালো কাজ করতে অভ্যস্ত না খারাপ কাজ করো সেই মাসে খারাপ কাজের দোয়ার বন্ধ করো টেলিভিশন বন্ধ করো একটা মাসের জন্য আপনাকে হিসাব দিতে হবে কে কি বললো এটা দিক দেখাবেন সর্বশেষ আমল যেটা আমাদের করা দরকার রমজান মাসে গুনা থেকে বাঁচার ট্রেনিং করা দরকার আমি মিথ্যা বলবো না আমি দোকামি করবো না মানুষকে চিটারি না মানুষের টাকা না আমি ইনকামের মধ্যে অবৈধ ইনকাম করবো দেখবো না আমি কিসের জন্য আমাদের সকলকে রমজান আমল করার্থাল আমল এক কাগজে আপনারা চান একজন এক কাগজে এক নজরে রমজানের বৃষ্টি স্পেশাল আমার রুমে লাগিয়ে রাখবেন প্রতিদিন একবার করে দেখবেন ইনশাল্লাহ করবেন তো ইনশাআল্লাহ আপনি যে কথাগুলো বলা সকল তিন পর্বের এক পর্বর আলোচনা গেছে আর দুই পর্ব মেন পর্ব পরবর্তীতে কোন কালে অন্য কোন রমজানের আগে যদি আবার কখনো সুযোগ হয় এই সালে আমরা আলোচনা করব একটা বিশেষ গুরুত্বপূর্ণ আলোচনা ছিল রমজান কিন্তু সময় আমাদেরকে দিচ্ছে না কোনো যখন এখানে সমাপ্ত করতে হচ্ছে আসে মানিমা মান আলিমা। যে ব্যক্তি যা জানলো সে আমল করলো তাকে অনেক অজানা বিষয় এলএম জানায় অতিব যা শুনলেন এগুলোর উপর আমুল করার চেষ্টা করবেন করবেন তো ইনশাল্লাহ আমাদের সকলকে